আবু সাইদ খুজরি রদিল্লাহ তাল্লাহ সূত্রে নাবী সাল্লাহ আল্লাম হতে বর্ণিত তিনি বলেন নারীদের সাক্ষ্য কি পুরুষদের সাক্ষ্যের অর্ধেক নয় উপস্থিতরা বলল অবশ্যই অর্ধেক তিনি বলেন এটা নারীদের জ্ঞানের ত্রুটির কারণেই